ইবনু জুরাইজ রহমতুল্লা আলহী বলেছেন হাসান ইবনু মুসলিম রহমতুল্লা আলহী তাওস রহমতুল্লা আলী এর মাধ্যমে ইবনু আব্বাস রাজনৈতে আমান নিকট বর্ণনা করেছেন তিনি বলেছেন নাবি সাল্লাহ আল্লাহ সাল্লাম আবু বকর উমর ও উসমান রাজাহ এর সঙ্গে ঈদ ফিতরে আমি উপস্থিত ছিলাম তারা খুদ্বার পূর্বে সলাাত আদায় করতেন পরে ক্ষুদবা দিতেন নাব সাল্লাহু আল্লাহ সাল্লাম বের হলেন আমি যেন দেখতে পাচ্ছি তিনি হাতের ইঙ্গিতে লোকদের বসিয়ে দিচ্ছেন তখন নাবি সাল্লাহু আল্লাহ সাল্লাম কুরআের এ আয়াত পাঠ করলেন অর্থাৎ হে নাবি যখন ইমানদার মহিলাগণ আপনার নিকট এ শর্তে বায়াত করতে আসেন সুরা মোমতাহিনা আয়াত নাম্বার বারো এই আয়াত শেষ করে নবী সাল্লু আল্লাহাম তাদের জিজ্ঞেস করলেন তোমরা এ বায়াতের উপর আছো তাদের মধ্যে একজন মহিলা বলল হাঁ সে ছাড়া আর কেউ এর জবাব দিল না হাসান রহমতুল আলহি বলেন সে মহিলাকে তাহা তিনি জানেন না অতপর নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন তোমরা সাদক্ষা করো সে সময় বিলাল রদুল্লাহ তালাহু তার কাপড় প্রসারিত করে বললেন আমার মা বাপ আপনাদের উপর কুরবান হোক আসুন আপনারা দান করুন তখন নারীগণ তাদের ছোটো বড়ো আংটিগুলো বিলাল রাজ আলাহ এর কাপড়ের মধ্যে ফেলতে লাগলেন আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাহি বলেন আলফাতাকু হল বড় আংটি যা জাহিলি যুগে ব্যবহৃত হতো